সমিল্লাহ রহমান রহীম পরম করুন নামে শুরু বিস্মিল্লা রহমান রহী সম ও ইদল কবৎ ও ইদ বিহারুফু وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ ি শুচি মশ অব ক্লুকিপুন বিদ্দি ই হি কচিদিনূন মালু ইফিন ও ইন্ীজ এসল ম হুম অন্য বিভিন ও মায় মুদ্দীন তুমি মুদ্দী রহমান রাহিম এজা উন ফাতারাত। আল্লাহ বলছেন যখন আকাশ ফেটে যাবে ফাতারা মানে ফেটে যাওয়া বিদীর্ণ হয়ে যাওয়া তাহলে কে আমি হবে আকাশ ফেটে যাবে ওয়াইজাল কেবন এবং যখন তারকা রাজি খসে পড়বে বা ঝরে পড়বে মানে মানে নুন ঝরে পড়া এবং ঝরে পড়ে বিক্ষিপ্ত হয়ে যা কোনো কিছু ঝরে গেল তারপর বিক্ষিপ্ত হয়ে গেল আপনার কাছে মালার দানা ছিল অনেকগুলি যা গাঁথা ছিল সুতোতে সুতো ছিড়ে গেল। প্রথম কি হলো খসে পড়লো ঝরে পড়লো আর তারপরে চারিদিকে আর মানে ছড়িয়ে যাওয়া লাজেম আর এই এইটা যদি সানা বলে সিন বলেন নাসারা তার মানে হয় কি করা হ্যাঁ প্রসার প্রচার সেটাও ছড়িয়ে যা প্রচার প্রসার তো ছড়িয়ে যাওয়া এই এই খবরটা প্রচার হয়ে গেছে মানে ছড়িয়ে গেছে তাই না কিন্তু দুই ছড়া তো পার্থক্য আছে বস্তুর ছড়িয়ে যাওয়া ছিটিয়ে যাওয়া আর বিষয়ের ছড়িয়ে ছিটিয়ে যাওয়া বস্তু যদি কোন ছড়িয়ে ছিটিয়ে যায় হ্যাঁ একটা আমের আপনার কাছে কি আছে ঝুড়ি আছে আর আমগুলি দিলেন এখানে চারিদিকে ছিটিয়ে এটা হচ্ছে কি না নাসারা নাসারা। আজকাল নিউজ গুলিকে যে রেডিও বা টিভিতে যে খবর পড়ছে এটা কি বলছে নাসরাতুল আখবার। বইয়ের প্রকাশ প্রকাশনাকে যে বইয়ের প্রকাশনা যে প্রকাশ প্রকাশনাকে বলে নাশের বা নাসর নাসর বলা হচ্ছে পার্থকাল তো এগুলি ঝরে বিক্ষিপ্ত হয়ে যাবে তারা যেগুলি ওয়াইজাল বিহার ও ফুজ আর যখন সাগর মহাসাগরকে কি করা হবে উত্তাল করে দেওয়া হবে উত্তাল করে দেল ধরবে চারিদিকে যত পানি আর হয়ে যাবে আর তারপরে তখন তাতে আগুন লাগিয়ে দেওয়া হবে যেটাকে বলা হয়েছে সুরাই তকবির ওয়াইদাল বিহার ও বলা হয়েছে মানে আগুন লাগিয়ে দেওয়া যে প্রজ্বলিত করা আর সেটা তখন জাহান নামের অংশ হিসাবে আল্লাহ জানেন কিন্তু তোমাদের কোন মানুষ যেন শখ করে জলপথে বা পানি পথে সফর না করে পানি পথে করে সফর করবে না যা একটু ভ্রমণ করে আসি লোহিত সাগরে তোমুক সাগরে এই আর কারণ হিসাবে তোমাকে খেয়ে নিতে পারে তাহাতাল বাহারে নাড়ান তাহাতাল নাড়ে মান কারণ এই সাগরের বা পানির নিচে কি আছে আগুন আছে বা আগুনের নিচে পানি আছে সন্দেহ জি হ্যাঁ এখন এই আগুন কি আছে পানির নিচে আজকাল পেট্রোলের ব্যাখ্যা করেছেন দেখেন সাগরের তলায় পেট্রোল আবিষ্কার হয়েছে কিন্তু এটাও হইতে পারে যে এর নিচে জাহান্নাম আছে আর জানা আছে জাহান্নাম নিচে আছে জান্নাত ওপরে আছে এটা তো আমাদের জানা আছন্দ ইমান আছে তাই না আর যখন কবর গুলিকে উন্মোচিত করা হবে বা সারা মানে শাব্দিক অর্থ বলি বা সারা ইবাসের মানে মাটিকে উল্টে পাল্টিয়ে দেওয়া মাটিকে কি করা খনন করে উল্টে পাল্টে দেওয়া তলার মাটি ওপরে ওপরের মাটিকে এখন কবর উন্মুক্ত হবে খুলে যাবে আর কবর থেকে উঠে উঠে দৌড় দিতে লাগবে হাসরের মাঠের দিকে এই যখন হবে কয়টি গুণ বলা হয়েছে এজাসমাতার ফুজেরাত আর কি পিছনে ছেড়ে এসছে কি সামনে প্রেরণ করেছে আর কি পিছনে ছেড়ে এসছে এই পিছনে ছেড়েছে সামনে পাঠিয়েছে ওটা তো বুঝতে পারছে সামনে পাঠিয়েছে মানে এর একটি তা করেছেন যে কতটা সে আল্লাহ যে নিয়ামত দুনিয়ার পার্থিব নিয়ামত দিয়েছিলেন তার মধ্যে একটা ধন সম্পদের নিয়ামত ছিল ছেলে মেয়েদের নিয়ামত ছিল আল মালু বনুন আর তারপরে নেতৃত্ব ছিল এগুলি ছেড়ে কি করেছে মৃত্যুবরণ করেছে এগুলো হচ্ছে আখারাত এগুলি তার কি অবস্থা কতটা ছেড়ে এসছে আর কতটা সে জান্নাতে যাওয়ার জন্য বা জাহান নামের জান্ন কাজ করে এসছে মানে তার আমল নামাই কতটা কি আছে মা কাতনামাত আর অমা আখারাত কি ছেড়ে এসছে তার ধন সম্পদ ছেলে মেয়ে নেতৃত্ব ও প্রভাব ইত্যাদি যা কিছু দুনিয়াতে ছেড়ে এসছে এটুকু সামান্য অর্থ হইল কিন্তু আর অর্থ যে অর্থে আপনার আরো ব্রেন খুলবে জি আর এটা অনেক তার সিরকার করে মনে রাখবেন সেটা হচ্ছে যে মানুষ যা কিছু করে আগে পাঠিয়ে দিল মরনের আগে আগে নেকি পাঠিয়ে দিতে পারল সফল ঠিক না মরনের আগে আগে অনেক গুণা পাঠিয়েছে মানে গুণা নিয়ে হাজির হলো অনেক পাপ করে মরেছে এখনো আর কেমত পর্যন্ত বাড়তে থাকবে আর না হয় সে খারাপ আদর্শ ছেড়ে এসছে যার কারণে তার গোনা বাড়তে আছে সেটা কি সন্ন্যতন হাসানা আর হয় আর তার কানা আলীহা ও ইসর আউমিলামিকা মিনা মানুষ যখন দুনিয়া থেকে যাই যে এই দিক থেকে লাভবান হোক না দিনের দিক থেকে লাভবান হয়েছে অথবা আর্থিক দিক থেকে লাভবান হয়েছে তার সৎ নেতৃত্ব দিয়ে লাভবান হয়েছে মুসলিমা উপকৃত হয়েছে বা ইসলাম শক্তিশালী হয়েছে তোমরা বাস করিও সাত কাজের অক্স রেখে গেলাম এগুলো ইত্যাদি ইত্যাদি করেছে কি করেনি অনেকেই তাহলে নেকি পৌঁছিতে থাকবে কিনা ও মোড়ে চলে গেছে এক বছর আগে কিন্তু নেকি কিন্তু চলছেই চলছে সবচেয়ে আর সন্নাথের সাইয়া যারা খারাপ আদর্শ ছেড়ে গেছে জি অসৎ ছেলে রেখে গেছে মেয়ে ছেড়ে গেছে তারপরে অসৎ নেতৃত্ব ছেড়ে দুনিয়া থেকে গিয়েছে তার এই নেতৃত্বে এমন কিছু ধন সম্পদ দিয়ে করেছে যেগুলির কারণে বহু পাপ হচ্ছে এলাকা কেউ সিনেমা হল জানতো না একবার গ্রামে একটা সিনেমা হল খুলে চলে গেছে ছর ত্রিশ বছর আগে মারা গেছে চল্লিশ বছর হয়ে গেল 40 বছর আগে মারা গেছে ও ছেলেদের জন্য একটা এলাকাতে সিনেমা হল দিয়ে গেছে মুসলিম। ইনকাম সোর্স জি হ্যাঁ সে কেমতের দিন জানতে পারবে যে কি ছেড়ে এসেছো তুমি তোমার ওই গুনার বোঝা আসতে আছে ওখান থেকে এসছে এতটা তুমি গুণা নিয়ে আর এতটা গুনার পাহাড় তোমার জমা হয়েছে মানব মানব জাতিকালা সম্বোধন মা তোমার মহামহিম প্রতিপালক সম্পর্কে তোমাকে কে প্রতারিত করলো কোন বিষয়টি প্রতারিত করলো আল্লাহ সম্পর্কে আল্লাহ কি আল্লাহ কি আবার কোন রায় জীবিত করবেন না হাসুর মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না কোথায় পালাবে টাকা পয়সা বেঈমানি করে আর দিনী ভাই দিনী ভাইয়ের দোহাই দিয়ে আল্লাহ ধরবেন না ছেড়ে দেবে জি মা রাখাবে রব্বে কাল হেবে না কত শুয়ে থাকবে কত ঘুমাবে হেবেদিন করবে না সেই জন্য ছাড় দিয়েছেন ছেড়ে দেননি রব্বুল আলমিন ধরবেন সেই হাসার মাঠ মা রে কাল করিমাক তোমাকে সৃষ্টি করেছেন তুমি কি ছিলে চিন্তা করো সৃষ্টি করেছেন কি দিয়ে এর আগে আয়াতির সপ্তাহে শুক্রাণু রয়েছে শুক্র কীট রয়েছে সে শুক্র কীট থেকে কত ঘেরিত সেখান থেকে তুমি পয়দা হয়েছ খালাক ফাসা তোমাকে সুঠাম করেছেন কত সুন্দর মাথাটা যদি ছোট হয়ে যেত তবুও দেখতে খারাপ লাগত আধা কিলোর এক কিলোর যদি মাথা হইত খারাপ লাগত দেখতে আবার যদি দশ কিলোর মাথায় এই বড় হয়ে যেত কত খারাপতো না চোখ হাত পা নাক শারীরিক যে অবয় গঠন দৈহিক সফল হাস সুঠাম করেছে। করেছেন আদালত এবং সামঞ্জস্য করেছে। আদালত বরাবর আদাল মানে বরাবর করা সামঞ্জস্য পূর্ণ করে যদি দুই পায়ে একটু ছোট বড় থাকে কেমন করে হাটে আছে না এরকম কিছু লোক সামান্য একটু ছোট অনেকে জন্মসূত্রে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে একটু খুঁড়িয়ে হাঁটছে জিজ্ঞেস করেছে আমি আর বুঝতাম না ছোট কালে ছোট কাল থেকে এইরকম ল্যাংড়া হয়ে হাঁটছে কেন বলছে এর একটা পা একটু ছোট মাসজিক দেখতে কত সুন্দর কিন্তু হাট ছোট থেকে হাট তার খুব দুর্বল জি হাটের সমস্যা আছে এত সুন্দর একটা ছেলে সৌদি ছিল এখানে মেডিকেলের ওইখানে হেড অফিস ওখানে বক্তব্য করতে যে ওনার সাথে পরিচয় এই গত বছরে ছেলেটা হঠাৎ করে মারা গেল মসজিদ এইখানে তো সে অমতি করত জি হ্যাঁ আব্দুর রহমান আব্দুর রহমান তারেক করবো আপনি হচ্ছে শেখ তারেক আব্দুর রহমান করেছেন এগুলি কার দান রবের দান বলে যে না রব কি জি সুরাতি মাসা যেই রূপে চেয়েছেন যেই আকৃতিতে চেয়েছেন রাক্কাব তোমাকে কি করেছেন সৃষ্টি করেছেন বা তৈরি করেছেন এইসব ন্যামত প্রতারিত হই না কোশ্চিন কালো না এ কশ্চিন কালো না বলে কি বলতে চাইছেন কাল্লা সম্পর্কে একটু শোনাই এর আগে একটু বিস্তারিত শোনাইনি কাল্লা সম্পর্কে কাল্লার অর্থ দুটি হয় একটা কাল্লা হচ্ছে হারফে রাদা মানে কোশ্চিন কালো না কখনো না যেটা বলি আমরা হারফে রাধা এটাকে বল হারফ আর আর একটা অর্থ কাল্লা মানে হাক্কান কাল্লার অর্থ কি হয় হাক্কান মানে সত্যি সত্যি অর্থ উল্টো হয়ে গেল এখানে দুটোই তফসির করা হয়েছে এই আয়াতের কাল্লা মানে কশ দি অর্থ করা হয়েছে আর কাল্লা মানে মানে সত্যি সত্যি এই দিয়ে তফসির করা হয়েছে এখন শুনেন দুটো কাল্লা দিয়ে কশিন কালো না মানে এই যে হে মানুষ বেদিন মানুষ হে কাফের মানুষ হে অবিশ্বাসী মানুষ যে আল্লাহ পরকালে বিশ্বাসী না রবকে বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে মানো না সৃষ্টিকর্তা এ বাদত করো না আর এতে যে পাপিষ্ট হয়েছ না বরং এর আরেকটা মুখ্য কারণ হয়েছে তোমার গুমরা হওয়ার পথভ্রষ্ট হওয়ার আর তোমার এই কাফের হওয়ার অস্বীকারী হওয়ার অবিশ্বাসী হওয়ার বা বেদিন বিধর্মী হওয়ার কারণ আর রয়েছে সেটা হচ্ছে যখন বিশ্বাস নাই তো আল্লাহ তো বিশ্বাস নেই জি পরকালে বিশ্বাস নাই কে ধরবে কোথায় জবাবদেহিতা আছে কোন পরোয়া নেই কারণ পরকাল বিশ্বাসী করো না আসলে আর কাল্লা মানে হাক্কান বলে সত্যি বলছি সত্যি বলছি, বল পরকাল কেন বললাম দিন মানে দিন ইসলামও বলা হয় আর দিন এখানে সেই অর্থে নেই দিন মানে এখানে প্রতিদান দিন মানে প্রতিফল প্রতিদান বদলা এখানে দিন মানে বিয়মিত তুকার দেবুনা তোমরা প্রতিফল কে মানে প্রতিফল দিবস কে তোমরা মিথ্যা মনে করো সময় অস্বীকার করো হাফেজ অথচ তোমাদের ওপর সুরক্ষাকারী মালায়কা ফেরেস্তা নিযুক্ত রয়েছে ডানে একজন বামে একজন সতেরো নম্বর আয়াত সুরায় কাফের যারা আমল গুলি হ্যাঁ কি করে তোমাদের থেকে হাসিল করে মানে তোমরা যা কিছু করছো নোট করে রেকর্ড করে আনিল ডানে বসে আছে যে কোনো বা কোন কাজ করছো কথা বলে এখানে পাহারাদার এই ফেরেস্তাব রাকিব বলা হয়েছে রেডি হয়ে প্রস্তুত হয়ে রয়েছে প্রহরী প্রস্তুত হয়ে রয়েছে লিখার জন্য একজন নেকি নে আর একজন গণা লেখার জন্য দুই ফেরিস্তা করিম দ্বারা প্রমাণিত এবং এই ফেরিস্তাদের ডিউটি পরিবর্তন হয় আসরে আর ফজরে পরিবর্তন এদের হয় আজারা যারা মসজিদে ডিউটি করে যারা ভ্রমণকারী বিভিন্ন জায়গায় ভালো কোথায় কি কাজ হচ্ছে সেগুলির খোঁজ খবর নাই তারাও হাফেজিন দিন তাদেরও দুইবার শিফট পরিবর্তন হয় তোমরা যা কিছু করো তারা সব জানে কোনো কিছু গোপন করতে পারবে না তারা সব খবর রাখে চব্বিশ ঘন্টা তোমাদের সাথে ভালো মন্দ সব তারা থাকে এই দুই ফেরিস সেই দিন মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে আর দুটো স্থান রয়েছে নাইম আর জাহিম জান্নাত এবং জাহান্নাম বলছে ইন্নাল আর আবরার বর্র নির্ভর হচ্ছে সৎকর্মশীল যারা ভালো মানুষ তারা সুখ স্বাচ্ছন্দে থাকবে বা নিয়ামতে অবস্থান করবে ভরপুর নিয়ামতে অবস্থান করবে জাহান্নদিন যে জাহান্নামে দুনিয়ায় প্রবেশ করবে না বরং প্রবেশ করবে সেই প্রতিদান দিবসে কিয়ামতের দিনে যখন চূড়ান্ত ফেসলা হয়ে যাবে সেই দিনে বমাহম আনহা গাইবিন এবং এই জাহান্নামীরা জাহান্নাম থেকে উধাও পারবে না। মানে গাইবিন্তে থাকা গাইবেন তার মানে পালাতে পারবে না উধাও হতে পারবে না সেখান থেকে কোথাও সরতে পারবে না ফিহা সেখানে চির কাউ থাকবে যদি বড় কুফুরি বড় শির করে মারা যায় আর যদি বিভিন্ন পাপ করে মারা যায় কিন্তু মুসলিম ছিল একদিন অবশ্যই জাহান্নাম থেকে বেরিয়ে আসবে আল্লাহ জান্নাত দেবেন তার রহমতি আর হে নবী তোমাকে কি বিষয়ে জানাবে বা কেমন করে জানবে যে আল্লাহ যদি না জানাতেন তাহলে মা ইউমুদ্দিন দিবস কি তাগিদের জন্য দুইবার করে আল্লাহ বলছেন সেই দিনটা এমন হবে যে দিন কোন মালিক থাকবে না রব ছাড়া অমলে সেই আহ কোন ব্যক্তির জন্য আমি এর উপকার করে দেব স্বেচ্ছাই সাফাত সেটা আল্লাহর ইচ্ছাই হবে আল্লাহর রেজামন্দিত হবে আল্লাহর ইজনেম মানে জানলিয়া হু এ অনুমতি ক্রমে হবে কিন্তু নিজের ইচ্ছে আমি ইবো আমাকে এরকম ক্ষমতা দেওয়া হয়েছে সেই দিন কেউ কারো উপকারের কিঞ্চিত পরিমাণ ক্ষমতা রাখবে না আমার লিল্লা সমস্ত কিছুর কর্তৃত্ব বা মালিকানা হবে সেই দিন মানে ইয়মাল কয়ামা সেই দিন যেমন উল্লেখ করেছিলাম সেই দিন বলবেন। যে লেমানেল মনকুল আজকে কার মালিকানা রয়েছে আছে দুনিয়ার রাজা রাজা রাষ্ট্রপতি আর এই ক্ষমতাশালী ইত্যাদি ইত্যাদি কে কোথায় রয়েছে আসো আল্লাহ করতে পারছে না আল্লাহ একমাত্র একক আল্লাহ রব আলিনের যিনি আল কাহার অপ্রতিদ্বন্দ্বী তার প্রতিদ্বন্দ্বীটা করার কোন শক্তি নেই নবী করিম সাল্লা হাদিস জানা আছে তিনি তার বংশকে সম্বোধন করে আমি পাহাড়ের উপর চড়ে ছাড়াও বিভিন্ন সময় সম্বোধন করে বলেছিলেন এবং খাস খাস করে তার চাচা ফুফু এবং মেয়েকে কন্যাকে বলেছিলেন ফাতেমা রাজি আল্লাহাকে এই রকমই ফুফু সাফিয়া রাজি আল্লাহ আনহাকে বলেছিলেন এই মর্মে যে হাদিসগুলি রয়েছে তফসিমিনে কাছি রে সেই হাদিসগুলি উল্লেখ করেছেন বলছেন যে রসুর সালাম বলেছেন আল্লাহর কাছ থেকে তোমাদের কিছু নিয়ে দেওয়ার মতো আমি ক্ষমতা রাখি না জি ক্ষমতা না সুপারিশের কিন্তু ক্ষমতা নিজের ক্ষমতা নয় আল্লাহ যদি তারপর আল্লাহ বলবেন যে মোহাম্মদ এরফা রাসা মাথা উঠাও তো তা চাও কি চাইছো তুমি দেব ওয়ফা সুপারিশ করো তো তোমার সুপারিশ গ্রহণ করা শেষদায় পড়ে অনুমতি নেবেন গায়ের জোরেও না আর কোন ক্ষমতা নিয়ে না আর দলবল নিয়ে হাজির হবেন না আর দুনিয়াতে এ কথা ঘোষণা করেনি যে আমি এতজনকে নিয়ে যাবো ঘোষণা করেছেন হ্যাঁ জি হ্যাঁ এইরকম কেউ যদি ঘোষণা করে যে আমার মুড়িদানদেরকে ছেড়ে আমি একা যাব না বা আমাদের সাপ সাপ না সাপ যে সাঁপ বিষাক্ত সাঁপ এরা এই বিদ্যাতি হুজুর গুলো বিষাক্ত সাঁপ সাপ বলে না ছেলেটি ভাষায় এই সাপ ধন সম্পদ চাউ কি চাইছো চারবো লাখিনে আব্দুল ফুফু। নিজে রক্ষা পাওয়ার তাহলে তখন কিছুটা হ্যাঁ সাফাতের মাধ্যমে উপকার পাবেন আর যদি আপনার ইমানই না থাকে ইমানের জায়গায় তৈতের জায়গায় সিরক থাকে সন্ন্যার জায়গায় বিদাত থাকে তাহলে সাফাহাতের আশা করে বসে থাকেন না বেনামাজি হয়ে জীবন যাপন করছেন আর সাফাতে আশায় বসে আছেন মহান রব সম্পর্কে প্রতারিত হয়েছেন আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়তের উপর রাখেন এবং দিনের উপর অটলতা দান করেন আল্লাহ রবন আমাদের সকলকে জান্নাতিরদৌস দান করেন নবী আকরম সালাম শাফা যেন আমাদের দান করেন সুবাহ রব্ক ইলাম সালাম আলমর সিম আলহামদুলিল্লাহ রবিল taoni te de fan